বারা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি হাসানকে নবী সাল্লাহ সাল্লাম এর স্কন্ধের উপর দেখেছি সে সময় তিনি অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন হে আল্লাহ আমি একে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো